সমাধানোর বে পল বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহিম আলহামদুলিল্লা রবীল ওসালাতামাল সৈয়দুল মুরসালী নবীনা মোহাম্মদ আলি ওসাহ বিজমাইন ওমন্ত হিসানিন্দীন আম্মাদ আমরা তফসির করবো সুরাতুল মুজাদিলার এই সুরা নবী সালামের মদিনার জীবনে নাজুল হয়েছে আর এই সুরাই বাইশটি আয়ত রয়েছে এই সুরার বিষয় বস্তু প্রথম কয়েকটি আয়াতে জেহারের বিষয় রয়েছে আরবি ভাষায় জেহার জাহার থেকে জাহার শব্দ থেকে আর জাহার মানে হচ্ছে পিঠ এটা হচ্ছে শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ বা শরীয়তের ভাষায় তার অর্থ বা সংজ্ঞা হচ্ছে যে কোনো মানুষ যদি তার স্ত্রীকে বলে যে আন্ত আলেইয়া কাজারে অম্মি বা তার বোনকে বলে যে যেসব মহিলারা হারাম তাদের সাথে তুলনা করে অথবা মায়ের সাথে তুলনা করে আনতে আলী একা জাহারি অম্মি তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো অথবা আমার বোনের পিঠের মতো আমার খালার পিঠের মতো এই রকম এই পিঠের কথা জাহিলিয়াতের যুগে এইভাবে তারা শপথ করত বা স্ত্রীকে যখন বিচ্ছিন্ন করতে চাইতো যা আর রাখবো তখন এই ভাষাটা ব্যবহার করত সেই জন্য বিশেষ করে পিঠের কথা জাহারের কথা এই ভাষাগুলিতে উল্লেখ করা হয়েছে আর না হলে কেউ যদি নিজের স্ত্রী সম্পর্কে অন্য অঙ্গের কথাও বলে যে তোমার চেহারা আমার মায়ের মতো একই কথাই কথা একই যে কোনো অঙ্গের ক্ষেত্রেই বলুক তো ওই জাহার থেকে যেহেতু জাহিলিয়াতের যুগ থেকে এই রকম কসম করা বদ অভ্যাস ছিল নিজের স্ত্রীকে হারাম করার জন্য আর সেটাকে তারা তালাক গণ্য করত তো এক মহিলার এই এইরকমই অবস্থা হয়েছিল তো এর প্রথম বিষয়বস্তু ওই জেহারের বিষয় যে অভিযোগ নিয়ে সেই মহিলা হাজির হয়েছিল আর এই সুরাই রয়েছে কাফেরদের যে আল্লাহ পাক পরাজিত করবেন আর বিজয় দান করবেন মমিনদেরকে বিশেষ করে খন্দকের যুদ্ধে এর ভবিষ্যৎ রয়েছে এছাড়া এতে মজলিসের আদব উল্লেখ করা হয়েছে গোপনে কথা বলার পরামর্শ করার আদব শরীয়তে নীতিমালা শেখানো হয়েছে এবং এতে শেষদিকে মোনাফিকদের কিছু চরিত্র উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন এরশাদ করছেন কাদসামী আল্লাহ আল্লাফিহা নিঃসন্দেহে পাক শুনেছেন ওই মহিলার কথা আল্লা তুজা দেফিজা যেই মহিলা হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার সাথে বাঘ বিতন্ডা করছে তার স্বামী সম্পর্কে অতস্তকি আল্লাহ এবং আল্লাহ পাকের কাছে সে ফরিয় করছে আল্লাহর কাছে অভিযোগ করছে মানে আল্লাহর কাছে ফরিয়াদ করছে অল্লাহমা ও তাহা ও রাকোমা এবং আল্লাহ পাক তোমাদের উভয়ের কথাপকথন শুনছেন ইন্ আল্লাহ আসামি বাসে নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু শোনে সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা বেশির এই আয়াত এবং এর পরে যে কয়েকটি আয়াত রয়েছে এগুলির সানে নজুল অর্থাৎ এই আয়াতগুলি অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে যা সহি হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাহি সাল্লামের এক সাহাবি আওস এমন সামেত অবাদ সামেতের ভাই আনসারি অ্যানসারি রাজিয়া এই সাহাবী আওস তার স্ত্রীর সাথে জিহার করে ফেলেছিল স্ত্রীকে রাগের সময় বলে দিয়েছে যে তুমি আমার মায়ের পিঠের মতো তো জাহিলেতুর যুগ থেকে স্ত্রীকে এরকম বিচ্ছিন্ন করে দেওয়া হয় এই অবস্থা হয়ে যাওয়ার পরে আবার তারা অনতপ্ত হলো যে কি অবস্থা আমাদের হবে ছেলে মেয়েরা ছোট রয়েছে এই ছেলে মেয়েরা যদি মায়ের সাথে চলে যায় তবুও অচল মা কোথায় ভরণ পোষণ পাবে আর বাবার সাথে চলে যায় তো এখন অশান্তির জীবন বিচ্ছিন্ন স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার জীবন তো ওই সময় এই মহিলা যেই মহিলা খাওলা বলা হয়েছে নবী করিমস হাদিস এই মহিলা নবী করিম সাল্লাহ আলিহে ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়েছিল যে আর রাসুলাল্লাহ আমাদের সমস্যার সমাধান দিন অর্থাৎ আমাদের এই মশলা বলেন যে আমি আমার স্বামীর জন্য কি করে হালাল হব আমার স্বামীর কাছে কি করে ফিরে আসতে পারবো রাসুল্লাহ সাল্লামের জবাবে শুধু বলছিলেন যে ইমজাল আল ইয়াফি হেসাই এই বিষয়ে কোনো বিধিবিধান বিধান নাজল হয়নি আমি বলতে পারছি না তখন সেই মহিলা আবার বলছিলেন যে আর হচ্ছে আর ই আমার সমস্যার সমাধানটাই শুধু নাজেল হচ্ছে না আমার সমস্যার সমাধান শুধু পাবো না এইভাবে খুব বিচলিত হয়ে যাচ্ছিলেন আল্লাপাক ওই বিষয়টিকে তো মোজাদ আল্লাহ বাক বিতন্ডা বলে বর্ণনা করেছেন এখানে আল্লাহাক বলছেন আল্লাহর মিনকুমিনিসিম মা হুন্না উম্মিম আল্লাহাক বলছে তোমাদের মধ্য থেকে যে যেসব পুরুষরা তাদের স্ত্রীদের সাথে জেহার করে নিবে মা হন না উম্মহিম করলে তাদের মা হয়ে যায় না তারা তাদের মা নয় স্ত্রীরা কখনো মা হইতে পারে না মা বললেও মা হবে না ইন উম্মাত একমাত্র তারাই মা যারা তাদেরকে জন্ম দিয়েছে যার পেট থেকে জন্ম নিয়েছে সেই হচ্ছে মা ওয়াইনাহা মিনাল কৌলে সুতরাং যারা স্ত্রীকে মা বলে দেবে তারা নিঃসন্দেহে বলল মুনকারাম মিনাল কৌল খুব ঘৃণিত কথা অজুরা আর মিথ্যা কথা আল্লাহুরা নিঃসন্দেহ বড়ই আলমিনার্জনাকারী আর এখান থেকে আল্লাহ ফাকর জেহারের কাফারা উল্লেখ করছেন ওই সব লোকেরা যারা তাদের বিবিদের সাথে স্ত্রীদের সাথে জেহার করে নেবে যা বলেছে সেই কথাটি প্রত্যাহার করতে চায় অর্থাৎ আমি এই যেহারের কথা বললে যে স্ত্রীকে হারাম করেছে না আমি স্ত্রী নিয়ে সংসার করতে চাই হারিরও রাখাবা তাহলে তার জন্য প্রথম কাফফারা হচ্ছে যে একটি কিতদাস স্বাধীন করবে যদি কিত দাস পাই মেন কাবলে আইয়া তামাশা একে অপরকে স্পর্শ করার পূর্বে অর্থাৎ সহবাসের পূর্বে আল্লাহ বলছেন যু আজ না বিহি এই উপদেশই তোমাদেরকে দেওয়া হচ্ছে আল্লাহবে মা তামালা খাবির আর যা কিছু তোমরা করো আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন ফামালিয়া জিদ আর কেউ যদি না পাই না পাই মানে হয়তো কিতো দাস পাওয়া যাচ্ছে না যেমন আজকাল আর কিতো দাসের দাসের যুগ নেই পাওয়া যাচ্ছে না অথবা কিতো দাস হয়তো বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু তা কেনার মতো পয়সা নেই ফাঁসিয়াম ও শাহরাইনে মোতাতবে আইন তাহলে সে এক নাগাড়ে দুই মাস রোজা রাখবে ফেসিয়াম ও শাহরাইনে মোতাতবে আইন বিনা কোনো বিরতিতে এক টানা দুই মাস রোজা মিন রাখবে মিনকাবলে আইয়াতাম আসা স্বামী স্ত্রীকে স্পর্শ করার আগেই অর্থাৎ এই রোজা কমপ্লিট করার পরেই আমি স্ত্রী বেলোনা হবে কাছে যাবেন অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তা দুই মাসের এক নাগারে রোজা রাখা না হয়েছে ফামাল্লামিয়াস্তাতে কে যদি এতে সক্ষম না হয় ভাই তো আমি নামিসান আল্লাহ বলছেন তাহলে ষাটটি দরিদ্রকে খাওয়াতে হবে এ ষাট মিসকিনকে কতটা খাওয়াইতে হবে এই ক্ষেত্রে সহি হাদিস বখারিতে রয়েছে যে নবিকারি মিশালী এক অভাবীকে যখন তার কাছে কিছুই নেই কোনো কাফারই দিতে পারছে বলছি আর রাসুলাল্লাহ আমার কাছে কিছুই নেই আমার মতো ফকির অভাবী মোদিনে নি তখন রাসুল্লাহ সাহাশাল্লাম পনেরোশা খেজুর নিয়ে এসে এই পনেরোশো ষাট মুদ হয়ে যায় তাহলে ষাট মিসকিনকে দিতে হবে সেটা আরবদের যে পাত্র ছিল আ কাঠা ছিল মাপার তাতে ষাট মুদ হয় আর মুদ আনুমানিক ছয়শো গ্রামের মতো এক এক মিস কিনতে তাহলে ছয়শো গ্রাম বা তার কাছাকাছি তার বা তার উপরে একটু এইরকম দিতে হবে এটা হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যাহ খালেতু ওমেনবিল্লাহ ওয়া রসুল্হি যাতে করে এটা এই বিধান এই জন্যই যে যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও রাসুল্লাহ সাল্লাহ প্রতি বিশ্বাসী হও অতিলকা হদুদ্দুল্লাহ আর এই জেহারের কাফার এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা অলিল কা ফেরিন আযাবুন আলীম আর যারা আল্লাহ পাকের হদুদ এই সীমানাকে অতিক্রম করবে অমান্য করবে তারা হচ্ছে কাফের আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দিন আল্লাহ রসুলা কবে তুকামা কবতদিনা আয়াতিম্বাইনা তলিলকা ফেরিন আযাবু মহিন আল্লাহ পাক এই আয়াতে আর এর পরের আয়াতে আল্লাহ পাক রবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লামকে সাহাবাই কেরামদেরকে সুসংবাদ দিচ্ছেন যে খন্দকের যুদ্ধ হতে যাচ্ছে এই যুদ্ধে কাফেররা পরাস্ত হবে আর মমিন মুসলিমরা সম্মানিত হবে বিজয়ী হবে ইন্না আলাহ রসুলা নিঃসন্দেহে যারা আল্লাহ পাকের বিরোধিতা করে আর তার রসুলের বিরোধিতা করে কোবেতু কামা কুবেতিন কাবুল্লাহম তাদেরকে ওইভাবেই লাঞ্ছিত অপদস্ত করা হবে যেমন তাদের পূর্বের লোকদেরকে লাঞ্ছিত অপদস্ত করা হয়েছে এর আগে বদলের লাঞ্ছিত অপদস্ত হয়েছে তারপরে আগের জাতি যারা অবাধ্য আম্বিয়ার জন্য তারা লাঞ্ছিত অপদস্ত হয়েছে আয়াত যদিও বিশেষ এই খন্দকের ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে নাজল হয়েছিল কিন্তু বিধান হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ সুতরাং যে কোনো ক্ষেত্রে যে আল্লাপাকের বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাপাক লাঞ্ছনা অবধারিত করেছে। ওখাদান আর নিঃসন্দেহে আমি সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি অলিল কাফির আজাব আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনা কর শাস্তি যেই দিন আল্লাহ পাক রাব্বুল আলমিন সকলকে উঠাবেন বিমা আমেল এবং তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জানিয়ে দেবেন আহ সাহ্লাহ আনসু সেই কর্মগুলি আল্লাহ পাক রব্বুল আলমিন গণনা করে রেখেছেন হিসেব করে রেখেছিলেন তারা ভুল নিজেই পাপ করেছে আর ভুল আল্লাহাক সংরক্ষণ করে রেখেছেনের দিকে মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে তুলে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ ফখরুল আয়ত নম্বর আলিম মোহানাল্লাহ এখানে গোপনে পরামর্শের নীতিমালা বলছেন আর গোপনে পরামর্শ হলে পৃথিবীর কোন শক্তি না জানতে পারলেও আল্লাহ পাক জানেন সুতরাং তোমরা যেসব গোপন কথা বলে থাকো সেগুলি যেন মন্দ না হয় গোপনে যেসব পরামর্শ করে থাকো সেগুলি যেন কোন চক্রান্ত না হয় কারোর ক্ষতি সাধনের উদ্দেশ্যে না হয় আল্লাহ পাকের সাথ করেছেন আল্লাহ রা হে নাবি তুমি কি চিন্তা করে দেখো না আন্ আল্লাহ আলিস আল্লাহ পাক জানেন যা আকাশ সময়ে রয়েছে আর যা পৃথিবীতে রয়েছে মা এখন অমিনাজ এমনকি তিনজনের কোনো গোপন পরামর্শ হলে ইহার আবে ওহম আল্লাহ চতুর্থ হন আল্লাহ চতুর্থ হন আল্লাহ আরসে আজিমে থেকেই আল্লাহ পাক ওই তিনজন গোপনে কোনো পরামর্শ করছে তাদের সাথে রয়েছেন জ্ঞানের দিক থেকে ওয়ালাহাম সতীন আর যদি পাঁচজন কোথাও গোপন পরামর্শ করে ই্লাহ তবে আল্লাহ আল্লাহাক তাদের ষষ্ঠ হন ওয়ালা আদনামিনেক ওয়ালা আক্তার আর এর কমও যদি হয় ওয়ালা আক্তার আর এরও অধিক যদি হয় তাহলে তিনের কম আল্লাহ প্রথম তিন বলে তিনের কম মানে দুইজন যদি পরামর্শ করে দুইজনের কমে পরামর্শ হইতে পারে না গোপনে কোনো কথা বলে তো আল্লাহ তৃতীয় রয়েছেন আর এর বেশি মানে যাউললে উল্লেখ করে তার বেশি মানে যদি পাঁচজনের জায়গায় ছয়জন সাতজন তার বেশি যত হোক কোন পরামর্শ করে গোপনে অন্য কাউকে জানতে দেব না তো আল্লাহ পাক তাদের একজন আছেন আল্লাহ পাক রবুল আলমিন এই আয়াত পরামর্শের ক্ষেত্রে বেজড় উল্লেখ করেছেন তিনজন যদি পরামর্শ করে অথবা পাঁচজন চারজন আল্লাহ বলেননি এর দ্বার অলমারা ইস্তেমবাদ করেছেন যে পরামর্শের ক্ষেত্রে কমপক্ষে তিনজন পরামর্শ করা উচিত দুইজনের পরামর্শ হয়নি দুইজন পরামর্শ করতে গিয়ে তর্ক শুরু হয়ে গেল ও বলছেন না এটা হবে এটা বলছেন না এটা করা ঠিক হবে না আলমতার নুহ আনীনাজু আল্লাহাক বলছেন যে হে নাবি তুমি কি দেখো না ওইসব লোকদেরকে যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল ইয়াহুদিদেরকে আর মুনাফেকদেরকে আল্লাহাকে নিষেধ করেছে দেখো মমিন মুসলিমদের সামনে আনসার মহাজারিনদের সামনে মদিনায় একসাথে বসবাস করো আর তোমরা গোপনে কথা বলবে এটা চলবে না আর গোপনে কোনো মুসলিম মমিনের সামনে যদি কথা বল তাহলে সন্দেহ হয়ে যাবে এরা গোপনে কেন কথা বলছে সামনে কেন বলছে না তাহলে আমাদের বিরুদ্ধে করে চক্রান্ত চলছে হয় চিন্তাই পড়ে যাবে কষ্টে পড়ে যাবে ইয়াহুদি এবং মোনাফেকদের সকলকে নিষেধ করা হয়েছিল সোম্মা ইয়ালিমা নুহু আনহু অতপর তারা নিষেধাজ্ঞা হওয়া সত্ত্বেও তাতেই ফিরে যায় এই এইরকমই অন্যায় কাজ করে আবার ওই সাহাবাই কিরামদের সামনে গোপন পরামর্শ করে যাতে করে মোমিনরা মানসিক কষ্টে ভোগে না বিল ওল ইসম আর তারপরে তাদের গোপন পরামর্শ কোনো ভালো কাজের উদ্দেশ্য হয় না গঠনমূলক হয় না তারা গোপন পরামর্শ করে থাকে বিল ইসম নিয়ে কেমন করে কোন পাপ হবে ওয়াল ওদান আর সীমা লঙ্ঘনের ব্যাপারে বাড়াবাড়ি করবে কারোর পরন্যায় করবে চক্রান্ত করবে এইসব বা মাসিয়াতে রসুল আর রসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লামের বিরুদ্ধাচরণের উদ্দেশ্যেই গোপন পরামর্শ যে এই করতে হবে ইসলামকে ঠেকাবার জন্য মমিনদেরকে দুর্বল করার জন্য এদেরকে তাড়ানোর জন্য মদিনা থেকে এই ছিল মুনাফিকদের আর ইয়াহুদীদের গোপন পরামর্শ আর মদিনাই তিনটি গোত্র ইয়াহুদীদের বাস করত আর মুনাফিকরাও বাস করত আর সাহাবাইকার মহাজিন আনসাররাও ছিলেন এদের সাথে চুক্তি করে দিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লা ইসলাম ইহুদিদের সাথে যাতে করে তারা মোদিনায় আমরা সকলে একসাথে থাকবো আর মোদিনার উপর যদি বাহিরের কোনো শত্রুর আক্রমণ হয় তাহলে আমরা সকলেই শত্রুকে প্রতিহত করব। কিন্তু এরা ইমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহবাইকারদের বিরুদ্ধে সব সময় কুচক্রন্ত করতে থাকতো আল্লাহম আর তারা মনে মনে বলতো যে আমরা যে এইসব করছি ইসলামের বিরুদ্ধে আমরা মোহাম্মদের বিরুদ্ধে করছি সাল্লাহ আলিয়াসাল্লাম যদি মোহাম্মদ সত্যি রাসুল হইতেনা মোহাম্মদ মিথ্যাবাদী হাসবহুম জাহান্নাম আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নামী যথেষ্ট আল্লাহ পৃথিবীতে ছাড় দিয়েছেন এতে প্রতারিত না। তোমাদের শাস্তির জন্য জাহান্নামী যথেষ্ট ইয়াসল নাহা জাতে মুনাফিকার ইয়াহুদ প্রবেশ করবে ফি ইসআল মাসিদ আর কতই না জঘন্য হবে গন্তব্যস্থল ইয়া ফালা ফাল এরপরে আল্লাপাককে বলছেন যে তোমরা যদি গোপনে কথা বলো তো গঠনমূলক কথা বলবে হে মমিনরা এজাতা না তুম যখন তোমরা পরস্পর গোপনে কোনো পরামর্শ করবে ফালাতল ইসমে ওয়াল ওদওয়ান কখনো গনা করার জন্য সীমালংঘন করার জন্য অত্যাচার করার জন্য তোমরা গোপন পরামর্শ করবে না ও মাসিয়াতের রসুল আর রসুলের বিরুদ্ধাচরের জন্য কখনো গোপন পরামর্শ করবে না ও তানাজে ওত্তাখোয়া যদি গোপন পরামর্শ করতে হয় নেকির কাজে করো সৎ কাজে করো ওত্তাখোয়ার আল্লাহ বিরুতার কাজে করো গঠনমূলক কাজে করো ওত্তাকল্লাহ এবং আল্লাহকে ভয় করো এলে হেতু সারুন যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে নাবী করিম সাল্লাহ আলী আসাল্লাম গোপন পরামর্শ করার ক্ষেত্রে দুইজন কোথাও যদি পরামর্শ করে একজনকে বাদ দিয়ে নিষেধ করেছেন লাইয়াত তিনজন একসাথে আছেন বিশেষ করে সফরে যদি থাকেন গ্রামে গোজে থাকলে তো আরো লোকের আছে যদি কোনো অসত উদ্দেশ্য থাকে তাহলে আত্মরক্ষার ব্যবস্থা হয়তো নিতে পারবে কিন্তু সফরে তিনজন সফরে বেরিয়েছেন তিন বন্ধু আর যার পর দুইজনে কানে কানে কথা বলছেন গোপনে গোপনে কথা বলছেন ও পেরেশান হয়ে যাবে যে আমাকে হয়তো আমার সমালোচনা করছে অথবা তা আমার সম্পর্কে যে কি বলছে কেন আমার সামনে কেন সে এমন ফেরেশান হয়ে যাবে যে তার অশান্তির শেষ থাকবে না তো আল্লাহ ফাকরাবুল্লান বলছেন ইন্নামাজা শৈতান নিঃসন্দেহে গোপন পরামর্শ শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে অধিকাংশ খারাপ যে গোপন পরামর্শ এগুলি শয়তানের পক্ষ থেকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত করার জন্য রহিম সাইন ইদিন তবে মনে রাখবে যে গোপন পরামর্শ করে কোন মমিন সৎকর্মশীলের কোনো ক্ষতি করতে পারে না কোনো বাতিল শক্তি তবে আল্লাহর ইচ্ছা হইলে আল্লাহর অনুমতি ছাড়া পড়তে পারে না ওয়াল আল্লাহ সুতরাংরা জানো আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখেক এই আয়াতি আল্লাহ ফাকর্ব আলমিন মজলিসের কোনো অনুষ্ঠানের শরীয়তে নীতিমালা বর্ণনা করছেন হে বিশ্বাসীরা এজা আকিল আলকুম ফিল মাজালিস যখন তোমাদেরকে বলা হবে যে মজলিসে বৈঠকে তোমরা জায়গা প্রশস্ত কর লোকসংখ্যা বেড়ে গেছে সে আপনার বাড়ি বৈঠক বৈঠকখানা হোক অথবা মসজিদে হোক আলোচনা চলছে অথবা ওয়াজ মাহফিলে হোক যেখানে হোক না কেন যে কোনো জায়গায় বসে আছেন আর বলা হচ্ছে তাফা সফিল মাঝালে এমনকি বাসে ট্রেনে হোক বাসে ট্রেনে একটু সেটে সেটে বসলে আরেকজনকে জায়গা দিতে পারবে দাঁড়িয়ে আছে আপনি বেহাতদের মধ্যে বসে আছেন হাত পালম্বা করে তো এরও আদব এখানে ইসলাম শিখিয়েছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আদব এবং নীতিমালা শিখিয়েছে যখন তোমাদের বলা হবে যে তোমরা বৈঠকে প্রশস্ত করো ফাহু তখন প্রশস্ত করে দাও ইয়ফসাহিহক তাহলে আল্লাহ পাকও তোমাদের জন্য প্রশস্ত করবেন আল্লাহ কি প্রশস্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন জাননাতে তোমাদের জায়গা প্রশস্ত করবে জাননাতে জায়গায় দেবেন স্থান দেবেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন প্রশস্ত করবেন তোমাদের কবরে কবরকে তোমাদের উপর সংকীর্ণ করবেন না কবরের আজাব থেকে মুক্ত করবেন আর প্রশস্ত করবেন তৃতীয় অর্থ হচ্ছে আল্লাহ পাক তোমাদের রিজিক প্রশস্ত করবেন্লাহ ফিরিজ আল্লাহ তোমাদের রিজিকের দ্বার প্রশস্ত করে দেবেন আল্লাহাক তোমাদের রিজিকে বরকত দেবেন পরিবার পরিজনে বরকত দেবেন ওই দাকিল সজু আর যখন তোমাদের বলা হয় যে দাঁড়িয়ে যাও অনুষ্ঠানে বসে আছেন আর অনুষ্ঠান যে পরিচালনা করছে আর প্রথম পরিচালনা করেছে মোহাম্মদ রসুরুল্লাহ সালাহ সালাম রসুল্লাহ যখন তোমাদের বলে যে হ্যাঁ উঠে বড়ো মজলিস বরখাস্ত উঠে বড়ো বা কাউকে বলা হয়েছে তুমি দাঁড়াও বা যাও তুমি যাও তো যাবে এইরকমই কেমত পর্যন্ত আল্লাহ পাখের এই বিধান ওয়াই জাকিলন সুযু যখন তোমাদেরকে বলা হবে যে দাঁড়িয়ে যাও অথবা কোনো বৃহৎ স্বার্থের জন্য যারা এখানে মজলিসে বসে আছে তাদের খেদমতের জন্য কিছু স্বেচ্ছাসেবকের প্রয়োজন রেখে সুতরাং কিছু লোক উঠে যান এদের খেদমতের জন্য চাপানি পেশ করার জন্য যখন বলা হবে যে তোমরা দাঁড়িয়ে যাও ফানসজু তখন দাঁড়িয়ে যাও আমা মিন কুমাল্লাজিনা অতুল ইলমা দারাজাত আল্লাহ ফাক রব্বুল আলমিন উন্নীত করেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাহলে আলম জ্ঞানী কি সম্মানিত করেন এলমের ফজিল এখানে বলা হয়েছে দারাজাত বহু আল্লাহ মাতা আমল না খাবির আর যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাপ সূক্ষ্ম খবর রাখেন ইয় আমা না যাই তুমর রসুল ফাঁকা দেমো বেয়ে দেওয়াদা আল্লাহ বলছে হে ইমানদার মানুষেরা এজা না যাই তুমর রসুল যখন তোমরা রসুল সাল্লি সাল্লামের সাথে গোপনে কথা বলবে একা একা কথা বলতে চাইবে তখন তোমরা ফাঁকাত দেমো বে না দেওয়ুয়াকুম সাদাকা তোমাদের গোপনে কথা বলার পূর্বে আল্লাহর সন্তুষ্টির জন্য সাদ খা পেশ করো যাহালিকা খাইরুল্লাহ এটা তোমাদের জন্য কল্যাণকর হবে আর ও আত আর অধিক পবিত্রতা হবে ফাইনলাম ফাইনামতাজিদু অন্তর পবিত্র হবে কাজকর্ম পবিত্র হবে ফাইনামতাজিদু যদি না পারো ফাইন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ তোমাদেরকে মার্জনা করবেন এবং বড় দয়াবান এই বিধান নবী করিম সাল্লা ইসলামের সাথে সাক্ষাতের জন্য এবং বিশেষ কোনো কথা বলার জন্য যারা ইচ্ছুক হবে সাহাবাইকার তাদের ক্ষেত্রে নির্দেশ এসেছিল নির্দেশ এসে অল্প সময় এই হুকুমটি থেকেছে নির্দেশ এই জন্য দেওয়া হয়েছিল যে সবাই এসে নবী সাল্লাহ ইসলামের সাথে কথা বলতে চাই আর দীর্ঘ সময় নিতে চাই তো এতে হবে কি যখন আগে সাদকা করে আসতে বলা হবে নবী সাল্লাহিসামের সাথে সাক্ষাৎ করলে আগে আল্লাহর গরিব মেসিনকে সাদগা করে আসুন এতে একটা উপকারিতা এই হবে আর যে লোকের একটু ভিড় কমবে কারণ অধিকাংশ অভাবী মানুষ সুতরাং সবাই কথা বলার জন্য ভিড় করবেন আরে এত বড় ব্যক্তিত্ব ওরা সুর সাল সালাম সবাই যদি বলে আমি সময় নেবো আমি সময় নেব তো সময় দেওয়া মুশকিল বড় ব্যক্তিদের জন্য যে মুশকিলটা হয় সাধারণ মানুষ অনেকে বুঝে না অনেকে বলে টেলিফোন উঠায় না অনেকে বলে আমার সাথে কথা বললো না দেখা হলো সালাম শুধু তো এই অভিযোগগুলি যুক্ত নয় অনেক বড় ব্যক্তিত্বের সম্পর্কে তো এই ভিড়টাও কমবে আর আর যে উপকারিত হবে সেটা আত্মার পরিশুদ্ধি হবে আর যে সমাজে গরিব অভাবী দরিদ্র রয়েছে তাদের উপকার হয়ে যাবে এই বিধান নাজেল হওয়ার পরে মাত্র আলী রাজিয়াল্লাহ এর ওপর আমল করেছি তারপরে এই হুকুম রহিত হয়ে গিয়েছিল মানুষ সুখ করে দেওয়া হয়েছিলো আল্লাহ বলছেন আশ পাক তোমার তো কাদ্যবাইনায় দেয় না যা কোন সাদাকা তোমরা কি ভয় পেয়ে গেছো যে তোমাদের গোপনে রসুল্লাহ সাহেবের সাথে কথা বলার পূর্বে তোমরা সাদকা করবে এতে ভয় পেয়ে গেছো অর্থাৎ এমনি তো অভাবী মানুষ তারপর কোথায় পাবো সাদকা আন্তঃকাদ্য বাইনা দেওয়া তোমাদের গোপনে কথা বলার পূর্বে সাদকা পেশ করবে এতে ভয় পেয়ে গেলে ফাইজ লামতা ফালু যদি না করতে পারো ওয়াব আল্লাহ আলাইকুম আল্লাহ তোমাদের ভুল ভ্রান্তি মাফ করছেন ফাকিমস সালাহ সালাত কয়েম করো ওয়াতুস জাকাত জাকাত প্রদান করো ওয়াহাতি রাসুল আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো ওল্লাহ খাবির বে মাতা আমারুন তোমরা যা করো সে আল্লাহ খবর রাখেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাক যেন ভুল ভ্রান্তি করে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরসম্মত मुताबिक চলা তৌফিক দান করেন রাসূলুল্লাহ ওয়ালা নাবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওয়া يا لفوزي وعلائي لا يطيب العيش إلا في رضا رب السماء عرفت الله ربي أشرق النور بقلبي ما لألب الشروح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি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 सत्यवाणी छड़ाते मानव जरूर पीस टी जक दान अर्थ पाठाते बारे इमेल कर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 शेख अब्दुर रहमान मदानीर आुर जीवन गड़ी आज सन्द्या साढ़े पांच टन सम्रचार सकाल छंगी बांगल्